আমরা আপনার লেকচার শুনে খুবই মুগ্ধ হয়েছি অনেকের দৃষ্টিভঙ্গিও বদলেছে আমার নাম রামদাস ইলেকশন বোর্ডের হিন্দু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 ইসলাম সবার জন্য একটা হাসির খোরাকে মানে একটা হাসির খোরাকে পরিণত হয়েছে এর কারণ হলো ইসলামের ঠিকাদাররা নেতারা ঠিক হিন্দু নেতাদের মতোই তাদের অনুসারীদের ভুল পথে নিয়ে যাচ্ছে ভুল জিনিস শিখাচ্ছে কোনো হিন্দু ভাই যদি কোনো মুসলিমকে রক্ত দেয় সে হত বেঁচে যাবে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 আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরামার বত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি কেউ কোনো মানুষের জীবন বাঁচায় যদি কোনো লোক হোক সে মুসলিম বা অমুসলিম অন্য কোনো মানুষের জীবন বাঁচায় হোক মুসলিম বা অমুসলিম তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই বাঁচাল তাহলে যদি কোনো মানুষ অন্য কাউকে রক্ত দেয় আর তার জীবন বাঁচায় মুসলিম হিন্দুকে রক্ত দিক বা হিন্দু মুসলিমকে রক্ত দিক সে যেন পুরো মানুষ জাতিকেই বাঁচাল আরো বলছে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে আর সেটা হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা তৈরির অপরাধ না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলো তবে কোন মানুষের জীবন বাঁচানো ভালো কথা একটা ভালো কাজ উঁচু কাজ কিন্তু আগে একজন প্রশ্ন করেছিলেন আল্লাহ কেন আমাদের সৃষ্টি করেছেন আমি আগেও বলেছি যে পবিত্রকর্ণেশ্বরামকে দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লা জি খালাকাল মাওতা হায়াতা আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য কারো জীবন বাঁচানো খুবই ভালো কাজ কিন্তু কারো আখিরাত বাঁচানো সেটা আরো ভালো কাজ আর সেজন্যই আমি আর সেজন্যই আমি আগে ডাক্তার ছিলাম এটাই হলো শ্রেষ্ঠ পেশা মানুষের জীবন বাঁচানো আমি ডাক্তার হতে চেয়েছিলাম কারণ ভেবেছিলাম এটা মহান পেশা আসলেও তাই তবে এর চাইতো ভালো আছে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 तब का सत्यो दिन राधाय जेने किना रही कबीरा चादा सफा दाला तौबा कड़ा चारा क्षमा देवें शाह वाली बंधु कबीरा बेचे चाहुना सोमवार और शनिवार सन्ध्या साढ़े पांच ट्रचार सकाल छंग शेख हब्दुर राजा প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত থাকে সেটাই হচ্ছে জুয়া देख किसी रविवार प्रत साढ़े एगारोट पुन सम्प्रचार विंगलेश জানার জন্য ইসলামী প্রকল্প সমূহ মেনে চলার গুরুত্ব কি ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহর শরীয়দের বাইরে যাওয়ার সুযোগ ইসলামের উপরে বিনসিদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবর হুসেন হারুন হোসেনের উপস্থাপনায় ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়া বি ফায়দা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়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 আখেরাতকে বাঁচানো এই ইহকালের জীবন বাঁচানো চাইতে বেশি গুরুত্বপূর্ণ এই জীবনটাও ভালো গুরুত্বপূর্ণ যখন দোয়া করি দুটো রাখো এবং আমাকে দু আগুন থেকে রক্ষা করো তবে পরকাল অনেক উপরে এই জীবনের চাইতে সেজন্য কোরআনে সুরা তাহারিমের এগারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফারাউর স্ত্রী ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া তিনি আল্লা তালার কাছে বলেছিলেন হে আল্লাহ আমি এই পৃথিবীর সমস্ত ধনসম্পদের সম্পদের বিনিময়ে তিনি ছিলেন তখন পৃথিবীর সবচাইতে ধনী মানুষের স্ত্রী সে সময় পৃথিবীর সবচাইতে শক্তিশালী মানুষ ছিল ফেরাউন ফারাও তার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলেন আমি এই পৃথিবীর সমস্ত ধনসম্পদের বিনিময়ে জান্নাতে একটি ঘর চাই তোমার কাছে তাহলে পৃথিবীর সবচাইতে ধনী লোকের স্ত্রী তার সব সম্পদের বিনিময়ে চাচ্ছেন আখিরাত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 যে আল্লাহর নিজের ইচ্ছাকে সম্পর্ন করে আগে এক বোনপণ করুন এখন আপনাকে কোরআন এটার কথা আপনাদের ধর্মগ্রন্থ আছে সেটা আপনাদের মানতে হবে এটা বাইবেলও আছে সেটা মেনে চলতে হবে আমি অনুরোধ করবো আসেন আমরা সবাই মিলে মিলেমিশে থাকি সবাই একসাথে থাকি আর আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করি মানুষ সাধারণত লেবেল জিনিসটা পছন্দ করে না যেন লেবেলটা গুরুত্বপূর্ণ নয় পবিত্র কর্ণের ইসলাম আল্লাহ তালার কাছে একমাত্র যে ধর্মটা গ্রহণযোগ্য সেটা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যদি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন আপনার আখেরাত পরকালে জীবনটা বেঁচে যাবে এবারে আপনার দ্বিতীয় প্রশ্নে আসি নারীদের কথা বললেন যে সব নারীদের খারাপ চোখে দেখে সব ধর্ম হিন্দু ধর্ম ইসলামের কথা বললেন সবাই খারাপ চোখে দেখে চোখে দেখে হিন্দুরা দেখে মুসলিমরা নিজের ইচ্ছাকে সমর্পণ করে আর সত্যিকারের মুসলিম কোনো নারীর দিকে কখনো খারাপ দৃষ্টিতে তাকাবে না যদি কেউ করে সে মুসলিম নয় আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরানুরের তিরিশে উল্লেখ করা হয়েছে মানুষ শুধু নারীর হিজাবের কথা বলে আল্লাহ তালা পবিত্রক্রহণে প্রথমে বলেছেন পুরুষের হিজাবের কথা মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত আর লজ্জাস্থান হেফাজত করে যখন কোনো পুরুষ কোনো নারীর দিকে তাকাবে তখন তার মনে সেই পুরুষের মনে কোন খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি নিচু করবে আপনাদের বেদেও কথা আছে যদি আপনি ঋগ্বেদ পড়েন আট নম্বর গ্রন্থ ৩৩ নম্বর অনুচ্ছেদের ১৯ নম্বর মন্ত্র ব্রাহ্ম তোমাদের নারী বানিয়েছেন সুতরাং দৃষ্টি নিচু করো আর মাথার উপরে কাপড় দাও हिंदू धर्मग्रंथ नारीव श्रद्धा कर तब से नारे कथा चाहिए पवित्र बैबलों नारी सम्पर्था आरोप खराब कथा भलो कथागुल्ते खराब कथागुलना चेज करा के पवित्रकरण कथा देखान जो नारी बिुद्धे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 আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র হিসেবে কথাটা মেনে নেব যে হ্যাঁ আপনি মনস্মৃতির সেই অনুচ্ছেদ কথা বলছেন যেগুলো নারীদের বিরুদ্ধে যেখানে নারীদের বিরুদ্ধে কথা বলে এমন মাত্র একটা সহি আদেশ দেখান আমাদের নবীজ সাল্লাহামের মাত্র একটা কথা দেখান যেটা নারীদের বিরুদ্ধে বলেছে সত্যি বলতে মোহাম্মদ হলেন পৃথিবীর প্রথম মানুষ যিনি নারীদের উপরে তুলেছেন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 চেক করেন সেখানে কি কি আছে আপনি পাকা ড্রাইভারকে বসান শ্রেষ্ঠ মুসলিমের দৃষ্টান্ত নবীজ খ্রিস্টান ধর্মে পবিত্র বাইবেলে আছে বুক অব জেনিস তৃতীয়দের বলেছেন তোমরা নারী তোমরা খুব যন্ত্রণা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 ইসলাম এই কথাই বলছে একজন পৃথিবীতে কাকে দেখাবো নবীজি বললেন তোমার মা লোকটা বলল তারপরে কাকে দেখাবো নবীজি আবার বললেন তোমার মা লোকটা বললো এরপরে কাকে তখন নবীজি বললেন তোমার বাবা তার মানে পঁচাত্তর পার্সেন্ট ভাগের ভাগ পাচ্ছেন মা এক ভাগ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 তাদেরকে বানিয়েছে উপপত্নী রক্ষিতা আর সমাজের প্রজাপতি যারা রয়েছে আর্ট কালচারের রঙিন পর্দার আড়ালে আর্ট আর কালচারের দোহাই দিয়ে তারা কি করছে তাদের মেয়েদের বিক্রি করছে বিক্রি করছে তাদের মায়েদের তারা নাকি মেয়েদের উপরে তুলছে। সাধারণত বেশিরভাগ এডেই দেখবেন নারী আছে পণ্যটার সাথে নারীর হয়তো কোনো সম্পর্কই নেই মোটর বেশিরভাগ এডে দেখবেন মেয়ে আছে কতজন মেয়ে মোটর সাইকেল চালায় কতজন কিন্তু অ্যাডে মেয়ে থাকবেই তারপর মোটর গাড়ির অ্যাডে সেখানেও মেয়েদের দেখবেন BMW एड, BMW धर्मे ना नारे सम्मान करी माएन करी बन देर सम्मान कर मे सम्मान करी तक श्रद्धा करी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 শুধু গাছের পেছনে আর মৃতদেহ পোড়ানোর পেছনে ইসলাম অনুযায়ী আমরা কবর দেই এটা সস্তা ফ্রি পাঁচ নম্বর পয়েন্ট মৃতদেহ পোড়ালে গাছের কাঠ পুড়ে হয়ে যায় চারকল ছাই ইসলামে ज्ञानसम्मत अनेक मानविक अनेक भलो कबर दे चाहिए अनेक भलो आशा कर उत्तर আমি মোহাম্মদ বদরুদ্দুজানদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলিহাসাল্লামের সন্ন্যতে অভ্যাসিত পথ ও পদ্ধতি জানতে তাই দেখুন বিচ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শনাহ समग्र जीवन के सफल और सुंदर करोजन सोन्नाथर वस्तवायन देख से सोन्ना प्रति मंगलवार रत साढ़े आठ टे पुन सम्प्रचार सकाल सारे टेषे